টিভি বাংলায় <small>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 محمد رسول الله محمد رسول الله ارجو رضاك الله الحمد لله الحمد لله وحده والصلاه والسلام पृथिवी बात दूर तथा पृथिवर विभिन्न अवस्थान अवस्थानरतक श्रोता भाई बोन आपरा आंतरिक सालाम और शुभेच्छा सुप्रिय दर्शक श्रोता हम धारा आलोचन आपने हम पर्वभित आलोचना उपहार दीते जाषय इसलामी आकिदा এবং এর পর্বভিত্তিক আলোচনায় আমরা রসুল করিম সাল্লাহ আলিহিহস্লামের সন্না যে সার্বিক জীবনে পরিব্যাপ্ত হয়ে আছে তনমধ্যে রাষ্ট্রীয় জীবনে নবী করিম সাল্লাহ আলহিহসাল্লামের সন্না কেমন এটার আলোচনা করছিলাম আসুন আমরা এ পর্বে আলোচনা করব ইসলামী রাষ্ট্রে বা রসুল্লাহ সাল্লি আসলামের সন্ন্যার আলোকে একজন নাগরিকের যান মালের নিরাপত্তা কতখানি নিশ্চিত আমরা আলোচক মণ্ডলীর প্রাণ ঢালা আলোচনার মধ্য দিয়ে অবগত হব ইনশাআল্লাহ প্রথমেই পরিচয় করিয়ে দিচ্ছি যারা এই গুরুত্বপূর্ণ আলোচনা উপহার দেবার জন্য আমাদের আমন্ত্রণ কক্ষে উপস্থিত হয়েছেন তাদের সঙ্গে এসেছেন শেখ আব্দ শেখ আকরামান বিন আর উপায় আমি জাহাঙ্গীর আলম ইসলাহী সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এই বিষয়টি জানার জন্য প্রথমেই যাচ্ছি ধন্যবাদ আলাহ রসুল বাদ অত্যন্ত চমৎকার প্রাসঙ্গিক এক প্রসঙ্গ এনেছেন আপনি আলোচনার জন্যে আসলে হজরত রসুল করিম সাল আলী আসাল্লামের সেই সময়টাকেই আমরা ইসলাম বা ইসলামী যুগ বলে বলছি নির্দিষ্ট করছি আমরা বুঝাচ্ছি ওই যুগটাকেই হজরত রসুল করিম সাল্লা আলি তার যুগে সমাজকে যেভাবে পরিচালনা করেছেন আপনি দেখুন আপনি দেখুন মানুষের জানের নিরাপত্তার যে ব্যাপার আজকে আমরা সেই মানুষের জীবনের শুরু থেকেই যদি চিন্তা করি আর ইসলামী ভঙ্গি চিন্তা করি তাহলে দেখুন রব্বুলা আলামিন মানুষ দুনিয়াতে আসার আগেই তার নিরাপত্তার ব্যবস্থা করেছেন বলেছেন ওয়ালায় তক্ত মানুষের জন্ম হয়নি এখনো সে এখনো দুনিয়াতে আসেনি সেখান থেকেই কিন্তু বহু জীবনকে আমরা ধ্বংস করে দিচ্ছি জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থার নামে অথচ ইসলাম যেটাকে ভ্রূণ হত্যা ভ্রূণ হত্যা যেটাকে বলা হচ্ছে ইসলাম আলহামদুলিল্লাহ সেই শুরুতেই মানুষের জীবনের নিরাপত্তার কথা দান করেছেন বলেছেন আল্লাহ যে মানুষের দারিদ্রতার ভয়ে তোমরা কিন্তু কেউ নিজেদের সন্তানকে হত্যা করবে না তাকেও আমি রিজিক দেই তোমাদেরকেও দেই জেনে রেখো হত্যা অত্যন্ত মারাত্মক অপরাধ অরব্বুল আলামিন। শুধু এই কথা বলেই কিন্তু ক্ষান্ত হয়নি অরবুলি আলমিন অন্য আয়াতে বলেছেন বলেসাল্লাহার বিল হক একদম হত্যা মহাপাপ হারাম করেছেন অরবুলা আলমিন বলছেন জীবন নেওয়া হত্যা করা থাক দূরের কথা এর আগে থেকেই ব্রেক দিচ্ছেন যে চোখ উৎপাদন করো তাহলে কিন্তু ইসলামী শরিয়ার মধ্যে এই অধিকার আছে তোমার চোখও উৎপাটন করা হবে তুমি যদি কারো হাত কেটে ফেলো হাত কাটা তুমি যদি কারো নাক কেটে ফেলো তোমারও কাটা হবে অল জুরু যেভাবেই তুমি তাকে ক্ষতিগ্রস্ত করো কেন আঘাতগ্রস্ত করো না কেন তোমাকেও কিন্তু সেটা করা হবে এই রকম হুমকি দিয়ে মানুষকে এই অপরাধমূলক কাজ থেকে বিরত রাখার জন্যে ইসলামী কথাগুলো বলেছে এভাবে মানুষের যানের নিরাপত্তা দেওয়া হয়েছে আবার বলা হয়েছে তুমি হত্যা করবে হত্যার বদলে তোমাকে কিন্তু হত্যা করা হবে এবং হত্যার সিস্টেমটাও কি প্রকাশ্য হত্যা নিরাপত্তার সিস্টেমটা দেখুন যে আজকে বিচার কিন্তু হচ্ছে যাবজ্জীবন হচ্ছে ফাঁসি হচ্ছে কিন্তু আমরা কেউ কিন্তু সেই দৃশ্য দেখছি না দেখছি না বলেই আমাদের মনের মতো তো ইমানই চেতনা নাই তাকুয়া তো নাই আবার বাহ্যিক যে ভয় রাষ্ট্রের কানুনের যে ভয় সেটাও নাই কারণ আমরা কোনোদিন সেটা প্রয়োগ হতে দেখিনি ইসলাম কিন্তু প্রকাশ্যে বিচারের যে ব্যবস্থা রেখেছে তার মাধ্যমেও কিন্তু সমস্ত জগৎবাসীর জন্য একটা শিক্ষা যেটা বলা হয়েছে যে কেশাস হচ্ছে সমস্ত মানুষের জন্য হায়াত নিরাপত্তা জীবন ব্যবস্থা নিরাপত্তা কীভাবে যখন একজন পেশাস দেখবে বা হত্যাকারী যিনি হত্যার চিন্তা চেতনা লালন করছেন তিনি যখন এই কেসাজ দেখবে তার ভেতর থেকে সেই চেতনা সেই আশা বা সেই ইচ্ছা চিরত্তরে নষ্ট হয়ে যাবে আমি আপনাকে ব্যক্তিগত একটা অভিজ্ঞতার কথা বলছি সাহেব একটু আমি মক্কায় আমার এক বন্ধুকে বলতে শুনেছি যে ভাই জিনার যে শাস্তি আমি দেখেছি যে দায় আমি প্রকাশ্যে জেনাকারীর যারা বিবাহিত নারী পুরুষ তাদের জেনার যে শাস্তি আমি দেখেছি এক চমৎকার রূপ যে মানুষের চেতনা থেকে গুনার ভাবটা দূর হয়ে যায় এভাবেই ইসলাম মানুষের জানের জীবনের নিরাপত্তা দান করেছে যে সাহেব কি বলছে চাচ্ছেন সম্মানিত দর্শক আমরা गुरुत्वपूर्ण आलोचना शुनिल जान विषय गुरुत सहकार पूर्वर आलोचनागुली एवपूर्ण एक आलोचना नहीं आसने ता हे सम्पर निपत्ता माले निरापत्ता सम्पे निपयस सल्लाह अलिस्ल्ल्लम रक्षा करार्जें বিভিন্ন ভাবে বলেছেন আল্লাহলা বলেছেন যেমন আল্লাহ বলে অবশ্যই তোমরা তোমাদের সম্পদ কে অন্যায় ভাবে ভোগ করো না ইন তেজারাতান হ্যাঁ মিনকুম যদি তোমরা ব্যবসার মাধ্যমে সে সম্পদ উপার্জন করো से भिन्न कथा जाते तुम्हारे उभये तक से भिन्न एचड़ा को समय तुम्हरा अन्या भावे सम्पद क्यों कारो भोग करते आल्ला जोरलो विभिन्न भी जगह ना कर मानुषर सम्पद के निरापदे रखार जो रसुल सल्लाम कतगुली कथा को तरक्टी कथा जो जदिकार चूरी कर তাহলে তার হাত কেটে নেওয়া যেটা আল্লাহ বলেছেন যেটা আল্লাহ রাসুলও বলেছেন এটা মাধ্যম মানুষের সম্পদ নিরাপদে থাকার একটা বিশাল বড় মাধ্যম সাথে সাথে কেউ যদি কারো সম্পদ এইভাবে মুখামুখি ছিনিয়ে নেয় তাহলে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে ও মমিনই নয় কোনো ডাকাত কারো সম্পদ খোলাখোলি সামনাসামনি ডাকাতি করবে আর সে ফেলফেল করে তার দিকে চেয়ে থাকবে एम अवस्थाय मोमें से एड़ा होते ना रसुल्लाम मानुष के रक्षा करार्जन डाक पद बंद कर चुर पद बंद अब पैसा उपार्जन करते कारो लुटे नीते दखल करते निषेध करते रसुल्लाहल्लम जमेर तानुकाला मानुषर सम्पर निरापत्ता दिए पालन कर लेपद प्रसिद्धा প্রসিদ্ধ হাদিস সহি বুখারি মুসলিমের মধ্যে আছে আল্লাহ রসুল আরেকটি হাদিসের মধ্যে বলছেন মনকাল আল্লাহ সহি মুসলিম শরীফের হাদিস যে ব্যক্তি বলল লাহ ইল্লাহ এবং আল্লাহ বেদীত যা কিছুর এবাদত করা হয় পূজা করা হয় সেগুলোকে সে অস্বীকার করল তাহলে ওই ব্যক্তির যান এবং মাল উভয়টায় হারাম হয়ে হার তবে তার হেসাব আল্লাহর ওপরে থাকবে এগুলো যদি সে গোপন করে হ্যাঁ গোপনে কোনো অপরাধ অন্যায় করে তাহলে আল্লাহ তো বরকতলা তার হেসাব তো অবশ্যই নেবেন যার বিচার হবে না দুনিয়াতে এভাবে তো নিরাপত্তা দেওয়া হয়েছে হারাম করে দিয়ে তারপরও এমনি যেগুলো হুমকির সম্মুখীন করে এগুলোর ব্যাপারও আল্লাহ তো বরকতলা কিন্তু হারাম করে দিয়েছেন এসআল কান খামর আল মাইসির কুলফি হিমাইসমুল কাবির ওমানাফি আলাস ও ইসমা আকবর অমিনাফি তারা জিজ্ঞেস করতেছে আপনাকে মদ এবং জুয়া সম্পর্কে বলুন এদের এই দুটির মধ্যে অনেক বড় পাপ আছে কিন্তু মানুষের অনেক উপকারও এর মধ্যে আছে কিন্তু তার পাপের দিকটাই হলো বড় এটা হলো মমিনদের ব্যাপার তো মদ আল্লাহ যে হারাম করে দিয়েছেন এতে মানুষের নিরাপত্তা জানের নিরাপত্তা সে নিজে নিজেই ধ্বংসের মধ্যে যে ফেলে দেয় অনেক সময় মধ্যে কোথায় কিভাবে পড়ে থাকে কোন জায়গায় তার কি হয় নিরাপত্তার বিঘ্নিত সম্পূর্ণভাবে সেটা আল্লাহ তার নিষেধ করে দিয়েছেন তোমরা নিজেদেরকে ধ্বংসের মধ্যে ফেলে দিও না তারপরে এই যে জুয়া এটাও নিষেধ করেছেন। এটা মালের নিরাপত্তা যে এই যে লটারি জোয়া এগুলো হলো মানুষের মালের নিরাপত্তার কারণে আল্লাহ আরাম করে দিয়েছেন তাহলে এখানে আমরা বুঝতে পারিস এক একটি বিষয় যে ইসলাম जर जानमाल अफर जानमाल सबकिछ के निरात दान करते सब चाहते जुगंतकारी एक विधान नाजिल करविजी ए पर्याये जा सन्ना रेखे गैतिहासिक दृष्टान सुप्रिय दर्शक श्रोता हमारा आरोप सामने ছোট্ট একটু বিরতি নিচ্ছে অল্প সময়ের জন্য বিরতির পরে আবারও আমরা আমাদের আলোচনার ধারাবাহিকতায় ফিরে আসবো ইনশাআল্লাহ থাকুন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 মানবতার কল্যাণ সাধনের জন্যই মহান আল্লাহ জন্য সকল বিধান প্রণয়ন করেছেন আপনি কি ইসলামী শেরিয়ার মহান লক্ষ্য উদ্দেশ্য ও নীতিমালা সম্পর্কে অবহিত হতে চান কিভাবে ইসলামী শরিয়া মানবতার সাধন নিশ্চিত করেছে জানতে চান তাহলে দেখুন ইসলামী শরিয়ার লক্ষ্য উদ্দেশ্য ও নীতিমালার শীর্ষক আমার আলোচনা পিস টিভি বাংলার পর্দায় জানুন জীবনের সঠিক উদ্দেশ্য বুঝুন ইসলামী নির্দেশাবল ইসলামী আসসালাম সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আমাদের আলোচনার ধারাবাহিকতায় ফিরে আসলাম আলিল্লা হাম যারা সঙ্গে ছিলেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে আমরা এ পর্বের বাকি আলোচনায় ফিরে যাচ্ছি আমরা আবার স্মরণ করিয়ে দিচ্ছি ইসলামী আকিদা এই বিষয়ের আলোকে নবি মোহাম্মদ সাল্লাহ আলী আসসালামের সন্ন্যার প্রতি যে নিঃশর্ত বিশ্বাস এবং বাস্তবায়নের একটি সর্বাত্মক প্রচেষ্টা এটা আমাদের জীবনকে সফলতার দিকে নিয়ে যাবে এ মর্মেই আমরা এই পর্বভিত্তিক আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করছিলাম পর্যায়ে আমি যাচ্ছি শেখ আহমদুল্লাহর কাছি ধন্যবাদ আপনাকে ইসলাম মানুষের যান এবং মালের যে নিরাপত্তা দিয়েছে এটি অনেকগুলো দিক আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে আমি আরেকটা দিকের প্রতি ইঙ্গিত করতে চাইছি সেটি হল মুসলিমের বর্ণনা আসছে যে রসুল্লাহ কোন মুসলিমের মাল অন্য কোন মুসলিমের জন্য হালাল হবে না তার মনের সন্তুষ্টি ছাড়া এই হাদিসটিকে সামনে রেখে যদি আমরা আজকের বাস্তবতার সঙ্গে একটু মিলিয়ে দেখি মানুষ মানুষের সম্পদকে নানাভাবে ভোগ করছে নানাভাবে মানুষ মানুষের সম্পত্তিকে জোরপূর্বক ভাবে দখলে আনছে চেষ্টা করছে তার অনেকগুলো পদ্ধতি যেটি চুরি ডাকাতি এই সমস্ত তো আছে এর পাশাপাশি আরেকটা আছে চাঁদাবাজি বিভিন্ন নামে বেনামে সংগঠনের নামে রাজনৈতিক দলের নামে বিভিন্ন ব্যানারে চাঁদাবাজি হয় এই চাঁদাবাজিগুলো কিন্তু খুব ভদ্রভাবে হয় সাধারণত এই চাঁদাবাজিগুলো সামাজিকভাবে হোক বা রাজনৈতিক ভাবে হোক বা যেভাবেই হোক না কেন এই চাঁদাবাজিকে এড়ানোর কোনো সুযোগ মানুষের নাই আজকের বিশ্ব বাস্তবতা হলো এটা যে চাদাবাজির যে স্লোগান দেওয়া হয় এটা থেকে এড়ানোর কোনো উপায় নেই সুন্দরভাবে নেওয়া হবে চাঁদাবাজি আমরা একটা সুন্দর সমাজ ঘটতেছি অথচ ইসলাম বলছে কোনো মুসলিমের সম্পদ তোমার জন্য বৈধ হবে না তার মনের সন্তুষ্টি ছাড়া আমি কাউকে লজ্জায় ফেলে একটা টাকা খাবো সেই সুযোগও নাই সেই সুযোগ তাহলে ইসলাম শুধুমাত্র চুরি থেকে ডাকাচি থেকে নিরাপত্তা দিচ্ছে তা নয় আপনি দুষ্টামি করে এটি আর কি মাধ্যমে একজন কাছ থেকে আদায় করে নেবেন বাবেন সে সুযোগ কিন্তু ইসলাম দেয় নেই এখানে সম্পদে নিরাপত্তা ইসলাম দিল আরেকটি মজার বিষয় হলো আমরা এই বিরতির আগে যে আলোচনা করছিলাম সেটিকে আমরা দুটা ভাগ করতে পারি একটা হলো নীতিগত কথা চুরি করা যাবে না চিন্তায় করা যাবে না এটা গুনাহের কাজ এটা গুনাহের কাজ আরেকটি অংশ আমাদের আলোচনা ছিল যেটি হলো এই নীতির বাস্তবায়নের পদ্ধতি দুনিয়ার সব ধর্মই কিন্তু ভালো কথা বলে খারাপ কথা খুব কম ধর্মেই আছে মৌলিক বিষয়গুলো বাদ দিলে চুরি করে না ডাঘা সব ধর্মেই বলে কিন্তু ইসলামের বৈশিষ্ট্যটা এখানেই ইসলাম শুধুমাত্র নীতিবাক্যের কথা বলে না ওই নীতিবাক্য বাস্তবায়নের পথ এবং পদ্ধতিও বাতলে দেয় যেটি আপনি শেখ বলছিলেন বিরতি রাখা শাস্তির বিষয়গুলো চুরি করলে হাত কাটবে কেন আমাদের সমাজের কিন্তু অনেক মুসলিমের মনে একটা প্রশ্ন এবং অনেক নাস্তিকায় প্রশ্নটা তুলে ধরেন যে একটা মানুষ দশ দেহাম চুরি করলো দুই চারশো পাঁচশো এক হাজার টাকা করলো তার আল্লাহ যাই হোক সীমানা যেটাই হোক আমি বলছি যে এই সীমানাকে কোনোভাবে হাতের মূল্য দিয়ে নির্ণয় করা যাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো একজন মানুষ চুরি করছে এটা তো বড় কথা না সারা দেশকে সমাজে যত নীতি বাক্যের প্রতিষ্ঠা আমরা দেখি আদর্শিক নেতা দেখি রাষ্ট্রবিজ্ঞানে যত বড় নাম শুনি আমরা বিশ্ববিখ্যাত তাদের কেউ কিন্তু কোনো রাষ্ট্র চালায় দেখার নেই নীতিবাক্য দেওয়া খুব সহজ মোহাম্মদ সাল্লা সাল্লাম একমাত্র রাষ্ট্রবিজ্ঞানী পৃথিবীর যিনি রাষ্ট্রবিজ্ঞান দিয়ে গেছেন রাষ্ট্র চালানোর নিয়তি দিয়ে গেছেন এবং নিজে একটি রাষ্ট্র গঠন করে সেই রাষ্ট্রকে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে সুন্দর আদর্শ রাষ্ট্র দেখিয়ে তার পরে গেছে জি শাহেখ আবদুল্লাহ সাহেব যেটা বলছিলেন ওই কথাটাই আসলে মূল কথা এখানে হাত আর রোবে দিনার হোক আর একদিনের হোক রকম আসছে যেটাই আপনার এই মুখোমুখি অবস্থানে আনা এটা উদ্দেশ্য নয় কারো হাত কাটা কারো কল্যা কাটা এটা ইসলামের মূল উদ্দেশ্য নয় উদ্দেশ্য হচ্ছে মানুষকে অপরাধ বিমুখ করা এই শাস্তিটা দেখে মানুষ অপরাধ থেকে নিজেকে সরিয়ে রাখে আমারও হতে পারে আমি যদি অপরাধ করি ইসলামের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাহলে নিজেই বলেছেন আয়াতে লুটে না খায় এটা হচ্ছে দৃষ্টান্ত এই দৃষ্টান্ত যখন মানুষের সামনে পেশ হবে তখন অন্য আরো হাজারো চোর সতর্ক হয়ে যাবে ওইভাবে আপনি চিন্তা করুন যে দুইটা হাতের মূল্য আপনি কত নির্ধারণ করবেন একশো দুইশো কোটি কত নির্ধারণ করবেন হাজারো লাখ চোর যখন সমস্ত মানুষের সম্পদ চুরি করবে সেগুলোর মূল্য কিন্তু এমনই হবে তাহলে ওইভাবে আপনি চিন্তা করেন যে এই দুই হাতের বিনিময়ে হাজারো মানুষের লক্ষ লক্ষ টাকা আপনার নিরাপদ হয়ে গেল এই দুই হাতে হাতের আমরা রাসুল সাল্লি সাল্লাম মানুষের সম্পদ দোষের সম্পদ ব্যক্তির সম্পদ রক্ষা করার জন্য কত নিয়ম নীতিমালা পেশ করেছেন आसले हमारे अज्ञतार कारण वातर सामने स्पष्ट भावे प्रकाश करते यने अनेक मानुष क्षतिग्रस्त हो जापर बेपारेम भाव रसल सल्लामें ये सम्पद तो मीठे बस तु हमाइज बेह क्ये जदि यत्य सत्य ग्रहण करो बुरे कल तर बरकत देवे अमाय खजह बेनापेहि আর একে যদি কেউ অন্যায়ভাবে গ্রহণ করে তো ফালাহুল নারী অমাক কে এমন রাসুল সাল্লাহ সাল্লাম তার জন্য বিচারের দিন সরাসরি জাহার্নাম ঘোষণা করলেন তো এই রাসুল সাল্লাহ সাল্লাম বাক্যটি দিয়ে সারা পৃথিবীর সমস্ত মানুষকে বলে দিলেন যে ভুল করেও তোমরা কোনো সময় কারো সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করতে যায়ও না নিতে যায় না নিতে গেলে কি হবে ফলাফল জাহার্নাম হবে যে রাসুল সাল্লাহ সাল্লাম বললেন যে আমি যদি কাউকে দায়িত্বশীল বানাই ইসাম আল আমলিন ওলাহুরিসকুন আমি যদি কাউকে কাউ দায়িত্বশীল বানাই আর তার জন্য যদি আমি বেতন নির্ধারণ করে এর পরেও যদি সে কিছু পয়সায় যে কাজে নির্ধারণ করেছি সেখান থেকেই নেয় বা কোনো ব্যক্তির কাছ থেকে নেয় তাহলে হবে তা আত্মসাত তো দেখুন মানুষের সম্পদকে রক্ষা করার জন্য রাসুলসাল্লাম কিভাবে বলছেন এমনকি মানুষের সম্পদ নিরাপদে রাখার জন্য অতিরিক্ত খরচ করাটাকেও আল্লাহ তালা না খাজ করেছে যে তোমার প্রয়োজন দুইটা জামার পাঁচটা জামা খরচ করে তুমি পয়সাটা নষ্ট করেছ কেন ওরা ফকির মিসকিনকে দিয়ে দাও বা তোমার তিনটা জামার প্রয়োজন এরকমভাবে আল্লাহ এবং আল্লাহ রসুল মানুষের সম্পদকে নিরাপদে রাখার জন্য বিভিন্নভাবে আলোচনা রেখেছেন যা আমাদের জীবনে সেগুলো বাস্তবায়ন করা একান্ত জরুরি জি আমরা তো জানমালের মালের বিষয়ে জানছিলাম কি মাল হারামভাবে ভক্ষণ করার সুরত আল্লাহ হারাম করে দিয়েছে এবং এগুলোকে অন্যায় অপরাধ কাবিরা গুণাহ বলে দিয়েছেন ল্য গুনা বলে দিয়েছেন এমনকি রসুল সাইসাল্লাম অনেক ব্যবসা বাণিজ্যের নাম ধরে ধরে নিষেধ করে দিয়েছে যেহেতু এগুলোর মাধ্যমে হারাম উপার্জন করা হয় যেমন সংক্ষেপে আমি বলছি যেহেতু দলিল অনেকেরই জানা সুদ ঘুষ এবং আল্লাহ রসুল সাল বলছেন আর রাশি আলমর্তি কিলাহ সুদ দাতা এবং রাশিউল মুরতেষি যে সুদ খায় ঘুষ খায় এবং ঘুষ দেয় উভয়কে আল্লাহ রসুল্লাহনত করেছেন তারপরে আল্লাহ রসুল সাল বলছেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যদি গোপন করে মিথ্যা বলে তাহলে তাদের বরকত নষ্ট হয়ে যায় আরো অনেক বিষয় করে যদি বিক্রি করে তাহলে আল্লাহ রসুল সেই ক্ষেত্রে কঠিন পরিণামের কথা বলেছেন তার সাথে এগুলো সব যখন একটা জিনিস হারাম করে তার যাবতীয় মাধ্যমগুলো পদগুলো কিন্তু ইসলাম হারাম করে এরকম হিকমতপূর্ণ ইসলাম একমাত্র ইলাহি বিধান রেখে যাওয়া বিধানই মানুষের জান ও মালের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করেছে এবং সেখানে তাদের স্বশ মালিকানা বা একটা স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবেশ স্বীকৃতি দিয়েছে যেখানে কোনো জুলুম থাকবে না অত্যাচার থাকবে না অবিচার থাকবে না আশঙ্কা থাকবে না আতঙ্ক থাকবে না সবাই যেন নিরাপত্তার বলায় উদ্ভাসিত আসুন নবী করিম সাল্লি হাসাল্লামের যে সুনার আলোকে যে ইলাহি বিধান তিনি রেখে গেলেন তার আলোকে আমরা পেতে পারি সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা আমাদের সার্বিক ক্ষেত্রে সুতরাং এই আকিদা বিশ্বাস সুদৃঢ় করে আমরা আমাদের আমুলগুলোকে সুদরে নেওয়ার চেষ্টা করি তাহলেই আমরা এলৌকিক এবং পারলৌকিক জীবনে মুক্তি বা সফল কাম হতে পারব মহান আল্লাহ আমাদের সেই প্রত্যাশা বা সেই চেষ্টাকে কবুল করুন আমিন ইলাহা ইল্লা সুবাহ আস্তক ফরকিলামকম ওরক محمد رسول الله محمد رسول الله أرجو رضاك يا الله أنت الرحيم الله يا هبني أعطاك يا الله أنت الكريم منك العقاء يا أنت العظيم يا فيك الرجل Mr. Zakir il am untringhh for the don't push drop sumra iclas hallo log haermo tot the cycles to put foot There but littleı allow here now if solar class allo Lith mosutes to strong famil Neil Somali How shall I risk tomorrow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 এবং তার আপনি যে ঈশ্বরের উপাসনা করেন তাকে সুরাই খ্লাস দিয়ে যাচাই করতে পারেন ধর্মতত্ত্বের গোষ্ঠী পাথর মানবতার সমাধান